সম্মানিত কেরাম আজকে আমাদের কাফসি শুরু হবে সুরা আলমা এদার একান্ন নম্বর আয়াত থেকে আয় নম্বর ওয়ান অফ সুরা আলমা এদার পূর্ববর্তী আয়াত গুলতি আল্লাহ তালা আমাদের কাছে বর্ণনা করেছিলেন কিভাবে আহলুল কিতাব তাদের কাছে যে কিতাব এসেছিল তাওরাত এবং ইঞ্জিল এগুলোকে তারা পরিবর্তন করেছে এগুলো থেকে তারা সরে গিয়েছে এবং নিজেদের মন গড়া নিয়ম কানুন সরাসরি আবিষ্কার করেছে ফেসকে ফুচুরি জুলুমের দিকে তারা চলে গিয়েছে তাদের অবস্থা বর্ণনা করে আল্লাহ এই উম্মদকে সতর্ক করছেন যে তারা বিভ্রান্ত হয়ে গেছে পথভ্রস্ত হয়ে গেছে তাদের কিতাব ছেড়ে অন্য দিকে চলে গিয়েছে তোমরা মুসলমানরা তাদের সঙ্গে যদি খুব বেশি মাখামাখি কর খুব বেশি বন্ধুত্ব সম্পর্ক করে তাদেরকে একান্ত আপন মনে করা শুরু করে দাও তোমাদের পরিণতি তাই হবে তারা তোমাদেরকে সেদিকেই নিয়ে যাবে এই বিষয়ে আল্লাহ তালা সতর্ক করে বলছেন হে ইমানদার গণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে একান্ত আপনজন হিসাবে কখনো গ্রহণ করোনা তাদেরকে আপন নিজের বিপদে আপদে সাহায্য সবকিছু তাদের কাছে চাওয়া তাদের তোমরা তোমাদের বিপদে তারা এরকম যদি তোমরা শুরু করে দাও এটা আসলে তোমাদের দিন দাঁড়িয়া ঠিক থাকবে না বা বাহুম আউলিয়া বা তারা এ কি অপারের সঙ্গে এরকম করবে করতে পারে কিন্তু তোমাদের একটা নিজস্ব সকীয়তা বৈশিষ্ট্য বজায় রাখতে হবে ফা কিন্তু তোমরা কেউ যদি তাদেরকে আউলিয়া ওয়ালি বানিয়ে ফেল একান্ত আপন জন বানিয়ে ফেলো নিজের একান্ত মনের কাছের মানুষ বানিয়ে ফেল তাহলে সেই লোকটি যারা এরকম করে তোমাদের মধ্যে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে মুসলিম আর থাকবে না তাদের মধ্যে মিশে গেলে আর মুসলিম থাকবে আর থাকবে না ইন্না আল্লাহ জাতিকে লোকগুলোকে করেন না আল্লাহর কথা যারা শুনেন না তারাই তো আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন আমরা যদি না শুনি তাহলে আমরা দালিম হয়ে যাব ওয়ালি হিসাবে গ্রহণ করোনা আউলিয়া বহু বচন এক বচন হচ্ছে ওয়ালি ওয়ালিটা আমরা অনেকেই জানি শুনি ব্যবহার করেছি বাংলায় প্রচলিত আছে যদি বাংলায় বলি ওলি আর আল্লাহ বলি এই শব্দটা ওখান থেকে এসেছে ওয়ালি এক বচন বহু বচন আবার একজনকে আউলিয়া বলি অনেক বড় আউলিয়া তিনি একলা বহু বচন হয়ে গেছেন বাংলায় কিরকম পরিবর্তন হয় দেখছেন আরবি আরবি কথা এখন বাংলায় ওয়ালি আল্লাহ অথবা আউলিয়া যে অর্থ আছে আমাদের কাছে সেটা একটা ভালো অর্থ আছে আবার অনেক ক্ষেত্রে আবার অর্থটা বিকৃত হয়ে গেছে ভালো অর্থ বলতে আমরা কি বুঝি যে আল্লাহর ওয়ালি অর্থ হচ্ছেন তিনি আল্লাহর অনেক কাছের লোক অনেক বড় ইমান আকিদা আমল আমলওয়ালা মানুষ তিনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তাকুয়া পরেশ গাড়িতে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছেন আল্লাহ সঙ্গে সম্পর্ক অনেক কাছে হয়ে গেছে এটা ঠিক আছে পজিটিভ অর্থ এতটুকুন অর্থের মধ্যে কোন আপত্তি নেই কিন্তু আমরা এর থেকে কয়েক কদম বেড়ে গিয়েছি আর যোগ করেছি কি যোগ করেছি আল্লাহ ওনার এত পাওয়ার আছে কবরে ফেয়ে একলা থাকেন নাকি সারা দুনিয়া কন্ট্রোল করেন কার কি বিপদ আবাদ আছে সব দূর করতে ওখানে যাও দেখছেন অলি আলিয়াদেরকে আল্লাহ তালার নেক বান্দাদেরকে আমরা এখান থেকে রাখি নিয়ে আরেক জায়গায় নিয়ে গেছি আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছি মাদার ওয়ালা কবরওয়ালা ওলি আল্লাহ এত পাওয়া এত বিপদ আহ আমাদেরকে সাহায্য করতে পারেন এরকম বিশ্বাস করা শুরু করেছি এইরকম বিশ্বাস করা শুরু করেছে না মুসলমানরা এই বিশ্বাস করার নাম কি শেরেখ তাহলে যেটা তাহিদের জিনিস ইসলাম এই ইসলামকে নিয়ে আলোচনা করতে গিয়ে যে অলি আসলেন সেই অলিকে নিয়ে গেলাম কোন দিকে এখন শেরেখের কেন্দ্র হিসাবে গ্রহণ করে ফেললাম এই যে আল্লাহ ইহুদ্দিন থেকে আমাদের সাহায্য দূরে থাকতে বলেছেন তাই না তাদের দূরে থাকা অর্থ হচ্ছে তাদের আদর্শ তাদের চিন্তা ভাবনা তাদের যে দিন সম্পর্কে তাদের যে সমস্ত চিন্তা আছে এগুলো যেন আমাদের মধ্যে না ঢুকে এখন এই ক্ষেত্রে এই ওলি আউলিয়াদের কথা চিন্তা করতে গেলে তাদের দিনের অনেক কিছু ঢুকে আসছে তারা মনে করেন আল্লাহর নবী খালি নবুয়ের কাজ করেননি তিনি তো আল্লাহ ওনার মাধ্যমেই যাইতে হবে ওনার কাছে চাইতে হবে ওনার মাজারেই ধর্ণা দিতে হবে তাহলে অন্য জাতির থেকে আমাদের দিনের মধ্যে ঢুকলো কিনা আমাদের আকিদার মধ্যে ঢুকে গেল এইভাবে আল্লাহতালা আমাদেরকে হেল্প করছেন আমাদেরকে সংশোধন করছেন তাহলে আল্লাহ তালার ওয়ালি আসে দুনিয়ার মধ্যে এটা ঠিক কে আসে তাদের কোন লিস্ট কারো কাছে আছে নাকি আমরা বানাইতে পারবো যে অমুক অমুক আল্লাহর ওয়ালি ছিলেন অমুক অমুক আল্লাহর ওয়ালি আছেন এই যে অতীত জামানার অনেক বুজুরগদের কাহিনীগুলো আছে বলি আল্লাহ নামে এগুলো কোনটাই আমরা নিশ্চিত করে বলতে পারি না কে আল্লাহর ওয়ালি আসলেই আর কি আল্লাহর ওয়ালি নয় এই খবরটা কে জানবেন আল্লাহ নিজে জানবেন ওলি নিজেও জানবেন না আর অন্য মানুষরাও জানবে না তার ছেলে মেয়েরাও জানবে না তার ভক্তরাও জানবে না ঠিক কিনা হ্যাঁ আমরা অবশ্য একজন ভালো মানুষ দেখলে আমরা মহব্বত করব ঠিকই তাকে আমরা সম্মান করব ঠিকই তার কাছে ভালো জিনিস নিবো ঠিকই তার জন্য দোয়া করব এগুলো সব ঠিক আছে কিন্তু আমরা কেউ আল্লাহর ওয়ালি হয়ে গেছেন এরকম একেবারে নিশ্চিত করে বলে দেওয়ার কোন ক্ষমতা আমাদের আছে। তাহলে এমন জিনিস তাকোয়া মোত্তাকি হওয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক এগুলো কেউ দাবি করতে পারে না কেউ প্রমাণ করতে পারে না একমাত্র আল্লাহ ও আর বান্দার মধ্যে আর সেই বান্দা নিজে বুঝবেন যখন তার ইন্তিকাল হবে তিনি আল্লাহর ওলি হিসাবে যাচ্ছেন না কোন তরিকে যাচ্ছেন তিনি মরা সমেটের পাবেন তার আগে তিনি ওটার পাবেন না আল্লাহ ওনাকে ট্যার পাইতে দিবেন না আর যদি তিনি ট্যা পেয়ে যান আমি এরকম কিছু হয়ে গেছি তাহলে তো তার মধ্যে সর্বনাল ঢুকে যাবে ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকবে একজাম্পল দিয়েছিলাম না ইমাম আহমেদ হাম্বালের কথা গত সপ্তাহে বলেছিলাম না তার আগে কি বলেছিলাম তারা মিস করেছেন তাদের জন্য বলি ইমাম আহমদিন তো অনেক উঁচু মানের ইমাম চার ইমামদের মধ্যে সবাই ওনারা উঁচু মানের ইমাম হাম রহমতুল্লা আল্লাহ কত বড় আল্লাহ কাছে আশা করতে পারি এই জন্য আরবীতে যারা এলমাল আরবী আলেমরা কি বলেন কাকে কোনো ইমানদারকে ভালো বলতে গিয়ে বলেন না সেব লিখা তার ব্যাপারে আমাদের এমন আশা এমন ভালো ধারণা ওলা আল্লাহ আল্লাহ তালাই ওনার হিসাব নিবেন ওনার ইন্তালের সময় কি হল শয়তান এসে ওনাকে লাস্ট টাইম ধোকা দেওয়ার জন্য কি বলল যে আহমেদ তুমি তো চলে রচ্ছ দুনিয়া থেকে তোমাকে ধোকা দিতে পারলাম না আমার হাত থেকে তুমি ছুটে গেডা এই কথা বলে সে আরেকটা ওনাকে সুযোগ নেওয়ার চেষ্টা করলে ওনার ধোকা দেওয়া যায় কিনা লাস্ট টাইমে উনি যেন মনে করেন ও তাহলে তো আমি ভালো বিরাট কিছু হয়ে গেছি করতে পারে না একটা কনফিডেন্স চলে আসবে তখন তিনি কি বললেন লাবাদ না না এখনো না এখনো আমার কোনো নিরাপত্তা নাই তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত না করলে সত্যিকার ওয়ালিরা এরকমই মনে করেন তিনিও জানবেন না ওনার ছেলে মেয়েরা জানবেন না ওনার তাকে জানবেন না আল্লাহ হতে পেরেছেন কি না হচ্ছে সত্যিকার আল্লাহর এরকম এরাই ওয়ালি আল্লাহ আর আল্লাহ তাদের ওয়ালি হন সে কথা আমরা শুনেছি সুরা আলবাহাতে আল্লাহ না আল্লাহ মোমিনদের ওয়ালি হন তো মোমেনরা একলা মোমেন আল্লাহ এই দুই রকম ওয়ালির খবর পেলাম তো আল্লাহ যদি ওয়ালি হন আল্লাহ মোমিন ওয়ালি হলে কি করে আমরা বুঝলাম বলেন মোমিন ওয়ালি হলে কি করে আল্লাহর নেক কাজে অনেক অগ্রসর হয়ে যায় আল্লাহ সঙ্গে সম্পর্কটা অনেক উঁচু হয়ে যায় নেক কাজে অনেক অগ্রসর মান গুণার থেকে দূরে থাকে আল্লাহর ওয়ালি এই কাজ করেন আর আল্লাহ যখন মোমিনের ওয়ালি হন তখন আল্লাহ কি করেন মমিনের সঙ্গে আল্লাহ সম্পর্ক হয় দুই ওয়ালির সম্পর্ক চলতেছে মানুষবালি আল্লাহর খুব এবাদত করে গুনা থেকে দূরে থাকে মানুষবালিকে বুঝলাম আল্লাহ যে ওয়ালি আল্লাহ হয়ে কি করেন হ্যাঁ আল্লাহ বলছেন আল্লাহ মোমেনের ওলি হয়ে ওই মোমেনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে কুফরের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে নিয়ে আসে তার মধ্যে আলো অর্থ নূর ঢুকিয়ে দেন তাহলে আল্লাহ মোমেনের ওয়ালি হয়ে এই কাজ করেন এখন আল্লাহ এখানে বলছেন যে তোমরা বানিয়ে না মানে ওয়ালি বানিয়ে না বরংচ মোমেনটা আবার একে অপরের ওয়ালি হয় এই কথা কোরআন শরীর আগে আয়াতে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ওয়ালমো মিনাত বাহুম আউ লুম যারা দিনদার এই এরা একে অপরের ওয়ালি তাহলে আমাদের ওয়ালি আল্লাহ আমরা আল্লাহর ওয়ালি হতে পারি যদি আল্লাহ আমাদের কবুল করেন আর আমরা এ অপরের ওয়ালি হতে পারি মোমেনরা একে অপরের ওয়ালি আরেক ওয়ালি পাওয়া এখন যে মোমেনা একজন ডিউটি তারা কি করে একে অপরের মুনকার মুরুনা অপরকে মুন কার মহব্বত করে বিধায় কল্যাণ চায় ভালো কাদের দিকে নিয়ে আসে আর গুনার কাছ থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে মোমিনডা একে অপরের একান্ত আপনজন উপকারী সাহায্যকারী আপনজন তাদেরকে হেল্প করে দিনের দিকে নিয়ে আসে গুনার থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে এবার চিনলাম যে মোমিনডা মোমেনদের ওয়ালি হতে পারে ক্লিয়ার হয়েছে দেখেন ওয়ালির কতগুলো দিক আছে এখন আল্লাহ তালা বলে যে তোমরা কেউ খবর দাঁড়িয়ে দিন আসারা কাফরের তোমাদের অন্য টাকা বলছে কুফার আউলিয়া কাফের দিকে তোমরা ওলি বানিও না তারা জানা তোমাদের ওয়ালি না হয় তারা যদি ওয়ালি হয়ে যায় অ মুসলিমরা যদি আপনার ওয়ালি হয়ে যায় তাহলে তারা তাহলে তারা কি করবে হ্যাঁ যদি কাফের রেখার ওয়ালি হয়ে যায় তাহলে তাদের তো তাগুদকে ওয়ালি বানিয়েছে আল্লাহ ছাড়া আল্লাহর মোকাবিলায় যারা আল্লাহ দুশ্মী করে আল্লাহ তালার বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছে এদেরকে সে ওয়ালি আপনার এরা তাকে কি করবে ইসলামের মধ্যে রেখে দিবে কি করবে বের করে নিয়ে যাবে আলোর থেকে নূর থেকে ইসলাম থেকে কুফরের অন্ধকারের দিকে নিয়ে যাবে তাহলে এখানে বোঝা গেল যে মুসলমান ছাড়া অন্যদেরকে কেউ যদি ওয়ালি বানিয়ে ফেলে একান্ত আপন জন তার একান্ত সুখ দুঃখের সবচেয়ে ঘনিষ্ঠ বানিয়ে ফেলে সকল কিছু তার কাছে সাহায্য পরামর্শ চায় বিপদ আপদে সব জায়গায় তাকে তার সঙ্গে তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে সে কি করবে তাকে ইসলাম থেকে বের করে ফেলবে আলো থেকে সরিয়ে অন্ধকারে ঢুকিয়ে ফেলে কুফুরের দিকে নিয়ে যাবে এই আল্লাহ তালা বললেন যে তোমার হে ইমানদারগণ তোমরা ইহুদ্দিন তুমি তাদেরকে এইরকম তাদের সঙ্গে এভাবে যোগ দিও না দিতে পারো না অলহুম আর কেউ তাদের সঙ্গে যদি এভাবে যোগ দেয় ওয়ালি গ্রহণ করে সে অন্তর্ভুক্ত হবে তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে তার সঙ্গে এত মায়া মহাব্বত এত ঘনিষ্ঠ সম্পর্ক তার হাসর হবে কাদের সঙ্গে তাদের সঙ্গে দুনিয়াতে তার সঙ্গে তার বেশি মিল মোহাব্বত ঘনিষ্ঠতা ক্রামত দিন তাদের ঘনিষ্ঠতা এক সঙ্গে উঠবে তাদের সাথে আলমার উমান আহাব যে ব্যক্তি তার এখন মুসলমানদের মধ্যে এইরকম অমুসলমদের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখে এইরকম মুসলমান দুনিয়া থেকে দেখতে পেয়েছেন কেমন আছে রিচার্জন মনে করে আমাদের সবচেয়ে বেশি বন্ধু সবচেয়ে আপনজন হচ্ছে ও মুসলিম শক্তি আর এরকম কোন অন্য কোন ধর্মের অনুসারীদেরকে জোগাড় করেন যে তারা নিজেরা মনে করে মুসলমানরা আমাদের একারে একান্ত আপনজন এরকম কোন ধর্মের লোকজন পাওয়া যায় অন্য ধর্মের লোকেরা নিজের ধর্মের বিরুদ্ধে অন্য জাতির সঙ্গে পরামর্শ করে। তাদের সাহায্য নেয় যে কিভাবে আমার ধর্মকে শেষ করতে পারবো আসল আমাকে হেল্প করো বুদ্ধি দাও মুসলমান ছাড়া এই অপকর্ম কোন জাতি করে খবর পেয়েছেন আমার ধর্মের মধ্যে নাই কিন্তু মুসলিম জাতি বলে আমাদের ধর্মকে শেষ করার জন্য আসল জর্দি করে সবকিছু দিয়ে আমরা উঠে পড়ে লাগছে আমাদের ধর্মকে একদম উৎখাত করে ছাড়ো আং কি বললো আর মুসলিম জাতি কোন দিকে রওনা হয়ে ইন আল্লাহ ইহাদুল কমিন এরকম যারা করে এই সীমাল যারা করে অন্য জাতির কাছে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দেয় নিজের দিনকে বিক্রি করে দেয় তাদের এদের মরার আগে কি আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করবেন আল্লাহ তালা বলছেন ইনল ইহুল কমিন এই জালিম কমকে আল্লাহ তালা কখনো হেদায়ত দিবেন না মনে রাখবেন হেদায়ত না নিয়ে তাদেরকে মরতে হবে একদম সতর্ক করে দিয়েছেন তাদের কপালে আল্লাহ হৃদায়ত রাখেন নাই আল্লাহ তালা মানুষকে অনেক সুযোগ দেন কিন্তু এক পর্যায়ে আল্লাহ তালা সিদ্ধান্ত হচ্ছে তখন সীমালঙ্কন বেশি করে তখন তার জন্য হেদায়তের রাস্তা আল্লাহ কি করেন বন্ধ করে দেন ক্লোজ করে দেন খাতাম আল্লাহ আল্লাহ হলুবিহীন করে দেন আর তাদের কপালে নাই হেদায়ত গোমরা হয়ে জাহান্নামি হয়ে নিশ্চিত মধ্যে হবে কিছু গুনাগার আছে কোন কোন গুনাকে আল্লাহ তালা সময় দেন সুযোগ দেন সে একসময় তবা করে মদ খেয়েছে জেনে বা বিচার করেছে এই জমাতে উল্টা পাল্টা অনেক কিছু করেছে দেখা গেল আল্লাহ তালা তারা হিদায়সিব করেছেন কিন্তু কিছু কিছু লোক যখন জেনে বুঝে দিনের দুঃশনী করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাদেরকে আল্লাহ তালা শিল মেরে দেন যেভাবে আবু জাহাল আবুল আহাবকে দিয়েছেন এই জামানায় অনেক আবু জাহাল আবুল আহাবের মতো তাদের অনুসারী আছে তাদের কপাল আল্লাহ হৃদায়ত দেবেন ওই লোকগুলোকে যাদের অন্তরে রোগ আছে মুসলমানদের মধ্যে কিছু লোকের অন্তরে রোগ আছে আসলে ওইগুলো মুনাফেক এদের কথাই আল্লা পরিচয় এখানে তুলে ধরছেন যে মুসলমানদের মধ্যে যারা ওদের কথা শুনে ওদের সঙ্গে সারাদিন কাজ কারবার করে আর তাদেরকে একান্ত আপন মনে করে মুসলমানরা তাদের দুশ্মনের শিকার হয় এই লোকগুলোর অন্তরে রোগ আছে রোগ এরা সুস্থ না মানসিকভাবে অসুস্থ তাদের কথাবার্তা শুনলেও মাঝে মধ্যে মনে হয় আসলে মানসিকভাবে কি অসুস্থই সুস্থ লোকের এরকম কথা বলতে পারে না মুনাফিকদের এই মানসিক রোগ দেখা দেয় ইশারে না জলদি করে খালি তাদের কাছে দৌড়ে যায় তাদের কোনো দরকার হলেই ওদের কাছে যায় আল্লাহ দুঃমনদের কাছে তারা বলে আমরা ভয় আসি কোন সময় আমাদের উপরে মুসিবত শুরু হয়ে যায় উল্টে যায় তার মানে মোদিনায় নী মোহাম্মদ ইসলামের পক্ষে ইসলামের শক্তি হিসাবে মুসলমানরা তো জয়েন করলেন কিছু মুসলমানরাও দেখলো আচ্ছা মোদিনা তো এখন মুসলমানদের কন্ট্রোলে চলে গিয়েছে তো আমরাও কিছু সুযোগ সুবিধা নিতে হলে তাদের সঙ্গে যোগ দেওয়া লাগে মুসলিম হয়েছে কিন্তু আসলে মুসলিম না মুনাফেক এখন বা কিছু বুঝতে পেরেছে কিন্তু দুনিয়ার মজা সুযোগ সুবিধা তাদের হিসাব নিকাশের কারণে ইমানটা ঠিক থাকে না নরবর হয়ে যায় চিন্তা করে যে আবার যদি এমন হয় মদিনা তো ছোট্ট রাষ্ট্র চতুর্পাশের কোরআসরা ইহিদিনাসারা সবাই মিলে যদি এক হয়ে যায় মদিনাকে অ্যাটাক করে তাহলে তো আবার দেখা গেলো মোহাম্মদের সঙ্গে থাকলে আবার বিপদ আসলে বড় বিপদ চলে আসবে তো ওই দিকে লাইন ঠিক রাখে আবার তাদের সঙ্গে যোগাযোগ রাখে যে আমরা উপরে উপরে তাদের সঙ্গে আছি আসলে ভিতর ভিতরে তোমাদের সঙ্গে আছি তারা কেন এটা করে যে বলা যায় না কোন সময় তাদের উপরে উল্টা আক্রমণ হয়ে যায় মানে ওরা মদিনাকে আক্রমণ করতে তো এদেরকেও মুসলমান মানুষের শ্বাস করে ফেলবে কারণ তারা সিগন্যাল দিয়ে রাখে আমরা আসলে তোমাদের সঙ্গে ভিতরে দিক থেকে আছি বাইরের দিক থেকে এদের সঙ্গে ম্যানেজ করে আমরা চলি এই হল মোনাফেকদের খাসলত সোজা কথা দুনিয়ার হিসাব করে বসে বসে কোন দিকে গেলে সুবিধা হবে ওই দিকটা চিন্তা করে এইজন্য মনে করে দোনো দিকে হাত রাখি তাহলে সুবিধা কোনোটাই মিস হবে না সুবিধাবাদ জিন্দাবাদ এটা মোনাফিকের লক্ষণ হয়তো অচিরে এমন হতে পারে যে আল্লাহ রব আলিন বিজয় দান করবেন মুসলমানদেরকে মদিনা শরীফ শরীফ মুসলমানরা একসময় মক্কা বিজয় করে ফেলবে তখন তো মক্কার আসল শক্তি মুসলমানদের হাতে চলে আসবে এটা অচিরেই হতে পারে তা আল্লাহ তালা ইঙ্গিত দিচ্ছেন সাথে মাক্কা হয়ে যাবে একসময় হ্যাঁ এবং মুসলমানের সত্যি এসে যাবে আর পক্ষ থেকে এদেরকে আল্লাহ যে এরা এদের রূপটা প্রকাশ হয়ে যাবে আল্লাহ তখন তাদেরকে কোন আজাব মসিবত দিয়ে তাদেরকে ধরিয়ে দেবেন তাদের এই গুনার মোনাফিকের শাস্তি তারা পেয়ে যাবে এই দুটা একটা ঘটে যেতে পারে তখন তারা কি করবে যা কিছু তারা গোপনে গোপনে করেছে এগুলোর জন্য তখন খুবই দুঃখিত হবে লজ্জিত হবে আফসুস করবে খামাখা হক বুঝে পক্ষ থেকে সম্পর্ক তারা একসময় আফসুস করবে আর তার সত্যি আহ বা কাফের বেদিন যারা আছে ওদের কাছে গিয়ে মুসলমানরা বলে আচ্ছা আমাদের কিছু লোক মুসলিম দাবি করে তোমাদের কাছে কসম করে বলে আমাদের কাছে গিয়ে কসম করে যে আমরা আসলেই তোমাদের সঙ্গে ওদের সঙ্গে একটু খালি সম্পর্ক রাখি কোন বিপদ আসলে একটু থাকি আর এদের কাছে গিয়ে বলে যে আমরা তোমাদের সঙ্গে যখন এরা এদেরকে তোমরা আক্রমণ করবো আমরা তোমাদেরকে সঙ্গে এইরকম তোমাদেরকে কসম করে বলছে ইন্না হামা কুম তারা তোমাদের সঙ্গে আছে এই কথা বলার কারণে তারা কি ক্ষতিগ্রস্ত হবে মোনাফিকি করার কারণে হাবি তৎহর তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে দুনিয়া গেল শেষ পর্যন্ত এই মোনাফেক দিকে দুনিয়াও হারাতে হয় আখেরাতে হারাতে হয় কারণ দুনিয়ার মধ্যে যখন দেখে দুমুখী নীতি যখন তারা ট্যার পায় ওরা দেখি ওদের সঙ্গে আছে আমাদের সঙ্গে এবারে কোনটা আসলে বিশ্বাস করা মুশকিল এরাও বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে না এই যারা এইরকম দ্বিমুখী নীতির কাজ করে প্রথম প্রথম লোকেরা ত্যাগ পায় না কিন্তু এক সময় এই দুই দ্বিমুখী লোকদের পরিচয় ধরা পড়ে কিনা আমাদের সমাজে এরকম কিছু লোক আছে মানুষের মধ্যে এসে একজনের বদনামী আরেকজনের কাছে করে তার বদনামী গিয়ে আবার ওর কাছে করে তোমার ব্যাপার আসে কি কথা বলছে শুনো চগল খুরি করে আহ বলে আমি তোমার একান্ত কল্যাণ কামি একজন সালফে সালের এক লোকের কাছে এসে একজনে বলতেছিল যে ও আপনার ব্যাপারে এইসব বাজে কথা বলছে তো তিনি মনে রাখেন এই কথা বললে উনি খুব খুশি হয়ে যেমন তিনি বললেন যে শয়তান তোমাকে ছাড়া আর কোনো পিওন পায় না এই খবর পাঠিত আমার কাছে আর কোন পিয়ন পাই না শতান তোমাকে ছাড়া আর আমাদের কাছে কেউ যদি শুনছেন নাকি বলছে পরে যখন দেখি যে আমার কথা নিয়ে তাকে লাগায় এক সময় ধরা পড়ে গেছে এখন আমি বিশ্বাস করবো না সেও বিশ্বাস করবে না যে এইটা দুই নম্বর কাজ করে দ্বিমুখী নীতি তার মধ্যে এরকম কিছু লোক সমাজে আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আখরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুনিয়াতেও এইভাবে তারা ধরা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে কথা আল্লাহ কি বলেছেন অন্যেরা দুনিয়া বল আখরা দুনিয়া হারালো আখেরাতে হারালো আখেরাতে তো মুনাফে হওয়ার কারণে সবশেষ ইনল মোনাফে এটা না একটা জাহান্নায় ওখা হল খুসরা নিন এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া এটা হলো সবচেয়ে বড় হারানো সর্ব হারা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 এরপর আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার দিন থেকে সরে যায় দিন ছেড়ে দেয় দিন ছেড়ে দিলে কি হয় মুরতাদ হয়ে যায় দিন ইসলাম ছেড়ে দিলে কি হয় আমি দিন ইসলাম থাকলাম বাইরে গেলাম না উজে গেলে এরকম কিছু লোক পাওয়া গেছে না ইতিহাসের মধ্যে মাঝে মধ্যে এদেরকে বলে মুরতাদ মানে যে দিন ছেড়ে ইসলাম ছেড়ে দিয়েছে ইসলাম থেকে বের হয়ে গেছে তোমাদের মধ্যে এই যে কাফরদের সঙ্গে উঠোবাসা করতে করতে যে ব্যক্তি দিন থেকে বের হয়ে যাবে দিন ইসলামকে ছেড়ে দেবে তাহলে পাশা ভাইয়া মনে রেখো তুমি দিন ইসলাম ছেড়ে দিলে দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ তালা এমন কাউ নিয়ে আসবেন আরো লোককে দিন ইসলামের দিকে নিয়ে আসবেন যারা যাদেরকে আল্লাহ তালা মহব্বত করেন পছন্দ করেন আর তারাও আল্লাহ তালাকে পছন্দ করেন এখনো আমাদের মধ্যে আছে অনেক মুসলমান আস্তে আছে দিনদারি ছেড়ে সে তার দিন থেকে বেরিয়ে গেছে আসলে সে দিনের মধ্যে নাই অনেকে ডিক্লেয়ার করে আমি হিন্দু না মুসলমান না এরকমও পাওয়া যায় মাঝে মধ্যে আর অনেকে ডিক্লেয়ার করে না মাথায় টুপিটা একটা লাগাই দিয়ে সমস্ত সারা দিন রাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু মাথার মধ্যে টুপি আছে। এরকম দেখা যাচ্ছে হারা মধ্যে আসে এই হলো মোনাফেট আর ওইটা হলো মোরতাব এটাও এই ও মোরতাদ হয়ে যায় ভিতরে ভিতরে তারা যদি ইমান না থাকে আল্লাহ তালা বলেন এই কিছু বের হয়ে যায় তাহলে ইসলামের খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ইসলামটা এটা কিছু নয় আল্লাহ এমন লোককে নিয়ে আসবেন যারা যাদেরকে আল্লাহ আসলে মহাব্বত করেন দিনের জন্য কবুল করে ফেলবেন এবং তারাও আল্লাহকে পেয়ে খুশি হবে দিনের মধ্যে তারা চলে আসবে এরকম অনেক মুসলমান বেরিয়ে যাচ্ছে আবার কিছু মুসলমান দিনের মধ্যে নন মুসলিম দিনের মধ্যে চলে আসছে নন মুসলিম যারা দিন কবুল করতে আসে ন হয় তারা আমাদের অনেক আমাদের মুসলিম থেকে কেমন মনে হয় অনেক ভালো অনেক মজবুত তাদের দিনদারি আমাদের থেকে আমাদের লজ্জা লাগে তাদেরকে দেখলে মাশা আল্লাহ এই জন্য আল্লাহ তারা এরকম কিছু লক্ষ্যে নিয়ে আসবেন নিয়ে আসেন আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন যে তোমরা যদি দিনের দায়িত্ব পালন না করো তাহলে কি করবেন আল্লাহ অন্য জাতিকে পরিবর্তন করে নিয়ে আসবেন তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না দিনেরও ক্ষতি করতে পারবে না ক্ষতি তোমারই হবে আল্লাহ অন্য লোকে নিয়ে আসবেন এই জন্য কোনো কোনো সলফে এই আয়াতের ভিত্তিতে দোয়া করেছেন আল্লাহ আমের না ব্যবহার করুন আমাদেরকে বাদ দিয়ে বাদ দিয়ে ফেলে না ফেলে দিয়ে না আমাদেরকে বাদ দিয়ে না আমাদেরকে চেঞ্জ করেন না আল্লাহ আমাদেরকে রাখেন দিনের জন্য ব্যবহার করেন আমরা কি চাই আল্লাহ তাহলে আমাদেরকে দিনের জন্য ব্যবহার করুক আল্লাহ মাস্তা আমেল না আর আমাদেরকে পরিবর্তন করে দিন না আমাদের পরিবর্তনে কাউকে এনে আমাদেরকে ফেলে না। তাহলে কেউ মোর্তাদ হয়ে গেলে তারই ক্ষতি হবে আল্লাহ তালার কোন ক্ষতি হবে না এখন পরিবর্তন হয় এরকম মোরতাদ হয়ে যায় কিছু কিছু এই জামানায় হয় স্বয়ং নবী করিম হয়েছে একা বড় মোরতাদের নাম বলেন নবী করিম সালতাদি শুরু হয়েছে নাম কি মোসাইলামা আল কাক বনু হানিফা এলাকার লোক আল ইমামা অঞ্চলের বিরাট একটা কবিলা ছিল বনু হানিফা ওখানকার এক এই বনু হানিফ অনেকে ইসলাম কবুল করেছিল তার মধ্যে সেও ছিল পরবর্তী পর্যায়ে তার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন তার মনের মধ্যে এখন সে দেখলো যে এত লোক ইসলামের মধ্যে কবুল করেছে নবী মোহাম্মদ সাল্লাপের সঙ্গে বায়াত করে সব ওনার নেতৃত্বে মেনে নিয়েছে তাই এই রকম যদি নবের দাবি সেও করে তাও তো খারাপ হয় না বহু লোক তাকে অনুসরণ করবে এবং সেই কারণে সে নিজে দাবি করে বসলো তার এলাকায় আরে আমি তো নবী হয়ে গেছি এত দূরে যাওয়া লাগবো না হ্যাঁ সে সুরা টুরা বানাই ফেললো এরকম একটা আলফিল ও মালফিল সুরাফিল বানিয়েছে হাতি হাতি কি জানো লাহু খোরতো মন তার আছে লম্বা একটা সুর তার বাপের মাথা এটা দেখি হলো পরে লম্বা সুর দিয়ে কি করলি এইরকম কিছু দৃশ্যটা সুরা কারণ করে এবং তারপরে সে নবী করিম সাল তার সাহস কথা মিন মোসাই রাসুল ইহ্লা মুহাম্মদ রাসুল ইহ মুমা আল্লাহ রাসুল কাছে থেকে চিঠি যাচ্ছে মুহাম্মদ জিনা আল্লাহর আরেক রাসুল ওরে বা কত বড় সহকান দেখছে ভাগ করেন খামাকা ঝামেলা করেন না কি স্পর্ধা খালি মোরতাদ হয়নি ক্ষমতা ভাগাভাগি চিন্তাভাবে মনে করছে আল্লাহ নব্বী হয়ে বসে আছেন সারা যতটুকু জয় হয়েছে পুরোটা তো উনি তো রাষ্ট্র নায়ক হয়ে গেছেন তার মাথায় আসলো যে এইতো বড় মজার জিনিস আর এই দুনিয়ার মধ্যে মানুষ এই ক্ষমতা দখল আসল তাই না এটার জন্য দুনিয়াটা যত যুদ্ধ মারামারি যা কিছু হয় কোনটা নিয়ে এই ক্ষমতা এত মজার জিনিস আচ্ছা রসুল্লাহ সাল আলাইসাল্লাম কোন রাজা বাদশাহী দাসত্ব দিলেন মিন মুহাম্মদ রাসুল ইসাইলাম আল কাজাব আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে এই চিঠি আর মিথ্যা বাদী কাছে মোসাইলামা আল তিনি টাইটেল দিয়ে দিলেন তার লায় আর মুসাইলামা মিথ্যাবাদী জমিন আল্লাহ আমাদের লোকের মনে করে জমিন কার আমার জমিন কার আল্লাহ লিমুলাবাদ জমিনের মালিকানা ক্ষমতা সার্বভৌমত্ব কার হাতে আল্লাহর হাতে আর কুফুরি কালাম সার্বভৌমত্ব জনগণের হাতে জনগণ হাতে ঘোড়ার ডিম সব আছে নিজের হাতে আর বলে জনগণের লেখে রাখছে জনগণের কাছে সব নিজের কাছে আর বন্দুকের কাছে জমিন হচ্ছে আল্লাহর মালিকানায় এই জমিনের ওয়ারিস বানান আল্লাহ তালা জমিনের দায়িত্ব দান করেন আল্লাহ তালা তার বান্দাদেরকে যাকে পছন্দ করেন যাকে পছন্দ করেন তাই জালিম যারা এই জুলুম করে ক্ষমতা থাকে ওদেরকে আল্লাহ খুব পছন্দ করেন নাকি ওইটা না আল্লাহর তরিকায় যাদেরকে দেওয়া আল্লাহ পছন্দ করেন তাদের কথা বলা হচ্ছে আর যারা জালিমদের তরিকায় ক্ষমতা দখল করে এরা জালি তাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার জন্য পছন্দ করেন না তাদের কাছ থেকে আল্লাহ এক সময় ছিনিয়ে নেবেন এটা আল্লাহ তালা পরীক্ষা করার জন্য দেন কিন্তু তির মুলকা ক্ষমতা দিয়ে আল্লাহ তালা কিছুদিন দেখেন কেমন চালায় কি করে ক্ষমতার নেশায় কি করে বসে আবার ছিনিয়ে নেন এবং পৃথিবীর ইতিহাসে ফেরাউন হামান থেকে শুরু করে নমরুদ সবাইকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আবার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন ও আতুল মোত্তাকিদ আর শেষ পরিণতি মোত্তাকিদের পক্ষেই মুতাকির জন্যই শ্বাস পরিণতি শ্বাস পরিণতি দুনিয়ার মধ্যে হতে পারে কিন্তু আসল শ্বাস পরিণতি কোথায় আখেরাতে মোত্তাকিম আসল আসল নিয়াম আসল সবকিছু পাওনা কোথায় আখেরাতে আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়া বলা আখেরা তাদের জন্য ক্ষতি ছাড়া কোন আর উপায় নাই এই তাকে দিয়ে দিলেন তাহলে এ হচ্ছে যারা মোরতাদ হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা বলছেন যে তোমরা মোরতাদ হয়ে গেলে হয়ে যাও তোমাদের ঠিকানা কথা হবে ভালো করে বেছে নাও তবে আল্লাহ তালা এই দিনের খেদমত করার জন্য অন্য লোকদেরকে আল্লাহ নিয়ে আসবেন তারা কি করবে কাফেরদের সঙ্গে গিয়ে নিজের দিন বিক্রি করার চিন্তা করবে না নিজের জাতিকে বিক্রি করার চিন্তা করবে না তারা হবে আদিল্লা আলাল মেনিন মোমেনদের প্রতি তারা অত্যন্ত ভালো ব্যবহার করবে মোমেনদের সঙ্গে ভালো ব্যবহার করবে মোমেনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে আর আজ আলাল আল কাফেরদের সঙ্গে তারা এই ধরনের কোন কম্প্রোমাইজ আলাপ আলোচনা বন্ধুত্ব সক্ষতা করে দিনের দুশ্মনী কখনো করবে না কারণ কাফেরদের ব্যাপারে তারা শক্ত ভূমিকায় থাকবে যে দিনের ব্যাপারে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না এগুলো হচ্ছে মোমেনদের গুণাবলী এগুলোই হচ্ছে আসল মোমেন যারা মোমেনদের সঙ্গে ভালো সম্পর্ক মহব্বতের সম্পর্ক কোন দুশ্মনী সঙ্গে রাখে না আর যারা অমুসলিম দিনে দুশ্মনী করে তাদের সঙ্গে বরঞ্চ তারা দুশ্মনী করে আর সিদ্দাউআল কুফার রুহামা উবাই নাহ কাফারদের ব্যাপারে তাদের শক্ত অবস্থান কিন্তু মোমেনদের ব্যাপারে তারা খুব ছাড় দেয় একে অপরের জন্য খুব মায়া মমতা অনুভব করে এটা হলো ইমানের লক্ষ্য আপনার সঙ্গে উঠা বাসা আপনার দিলের মধ্যে সবচেয়ে বেশি জায়গা মোমেনের জন্য আছে তাহলে আপনি ভালো মোমেন আর আপনার যত রকমের যত অন্তরের মহাব্বত দিনের সঙ্গে কি কোন জল কেফাত এই মোহামেনা যারা আসবে দিনের দায়িত্ব নিতে অন্য কম থেকে আসবে এক সময় ইসলামকে তারা কবুল করবে তারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে আর এই কাজ করতে গিয়ে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে তারা কোন ব্যক্তির কোন সমালোচকের সমালোচনাকে তারা পরোয়া করবে না কে কি বললো কিছু আসে যায় না তারা তাদের দিনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবে এইরকম লোককে আল্লাহ নিয়ে আসবেন যদি মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে অন্য কমকে আল্লাহ তালা নিয়ে আসবেন ইসলাম মেয়েদের ঢুকিয়ে দেবেন জা আলীকা ফাদুল্লাহ দিনের জন্য ব্যবহৃত হওয়া এই যে আমরা দোয়া করলাম আল্লাহ আমাদেরকে দিনের কাজে ব্যবহার করেন আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসেন না এই যে এই দিনের কাজে লাগানোর কাজ আপনাকে যদি আল্লাহ দিনের কাজে লাগায় জা আলি কাহাদুল্লাহ এটা আল্লাহর একটা বিশাল দান আপনার প্রতি দিনের কাজে দিনের জন্য সচেষ্ট হওয়া দিনের জন্য সংগ্রাম মুখর হওয়া দিনের জন্য দরদ থাকা দিনের জন্য কাজ করা যাকে আল্লাহ চান পছন্দ করে তাকে আল্লাহ এটা দান করেন আল্লাহ আল্লাহকে সবাইকে দেন আল্লাহ দেওয়ার পাত্র হওয়া লাগে পাত্র সঠিক পাত্র হওয়া লাগে আমরা এই জন্য আল্লাহর কাছে এটা চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে দিনের কাজে আপনি লাগান বেশি আল্লাহ তালা অনেক বিশাল বিস্তৃত এবং তিনি তিনি সব জানতা। আল্লাহ অত্যন্ত সীমাবদ্ধ চিন্তা করেন না তার জ্ঞান সীমাবদ্ধ নয় তার ক্ষমতা সীমাবদ্ধ নয় সব কিছু তার ও আসে দিগন্ত ব্যাপী প্রচুর দিগন্তের বাইরে সীমাহীন ক্ষমতা সীমাহীন জ্ঞান এবং তার জানা আছে যে কে হেদায়ত পাওয়ার উপযুক্ত দিনের কাজে লাগার উপযুক্ত তাকে আল্লাহ লাগান আর যে উপযুক্ত নয় তাকে আল্লাহ দিনের কাজে লাগান না এবার আল্লাহ তালা বলছেন তোমাদের ওয়ালি শুধুমাত্র আল্লাহ তার রাসুল এবং যারা ইমান এনেছে তারা তার তুমি যদি মুসলিম হও তোমার ওয়ালি হচ্ছেন কে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আল্লাহর রাসুল তার ওয়ালি তিন নম্বরে ইমানদারগন তার ওয়ালি রাসুল ওয়ালি কোন সময় যখন সাহাবাহামের সমাধি তিনি ছিলেন এখন তো তিনি আর নেই তিনি আমাদের রাসুল কিন্তু তার সঙ্গে আমরা এখন কথাবার্তা বলা দেখা সাক্ষাৎ করা এটা তার সম্ভব নয় কিন্তু আল্লাহ তালা তো জীবন্ত আছেন আল্লাহ তালা তো মৌত হবে না আমরা আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা কি হইতে পারে না হবে না হবে কিভাবে কথা হয় আল্লাহ তালার সঙ্গে আমাদের না আমাদের কথা হয় আর দোয়া করলেও কথা হয় আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তাল্লাহ কবুল করেন এটাও আল্লাহর সঙ্গে কথা হয় এই আমরা এই দোয়াকে বলি মোনাজাত মুনা জাতের অর্থ কি আল্লাহ তালার সঙ্গে একান্ত কথোপকথন একান্ত কথা হয় এই দোয়াটা মোনাজাত তাহলে আল্লাহ তালার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ আছে আল্লাহ আমাদের এক নম্বর ওয়ালি আর আল্লাহ রাসুল ওয়ালি হচ্ছেন যে ওনার পথে আমরা থাকবো ওনার তরিকায় থাকবো তিনি আমাদের জন্য অ্যাডভান্স কাজ করে গেছেন দিন ইসলামকে বুঝিয়ে গেছেন আমাদের কল্যাণের সমস্ত পথ তিনি বুঝিয়ে দিয়ে গেছেন আর আমরা ওনার তরিকার উপরে থাকবো আর এক্ষেত্রে আমরা ওনার ওয়ালি হয়ে যাবো উনি আমাদের ওয়ালি হবে আমরা আল্লাহর ওয়ালি হতে পারি আল্লাহ আমাদের ওয়ালি হতে পারে আর মুমিনগণ মোমিনগণ আমাদের ওয়ালি হবে একান্ত আপনাদের সে মমিনগণের পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহ ওই মমিনগণ যারা স্বরে জমিনে নামাজ আদায় করে নামাজ কায়ে করে করে, তারা জাকাত দেয় তারা রুকুর হালতে থাকে নামাজ কায়ে করে আবার রুকুর হালতে থাকে তো এই রুকু বলতে এখানে বুঝিয়েছে যে নামাজেরই একটা আরেকটি অংশ আবার কনফার্ম করা হয়েছে রুকু তো নামাজের অংশ রুকু বলতে নামাজ বোঝানো হয়েছে যে তারা নামাজ সেজা রুকু এইগুলো নিয়ে তারা কখনো কম্প্রোমাইজ করে না দিনের মৌলিক কাজকে তারা মিস করে না তাদের মধ্যে ফরাজ বাদাতের কোন ঘাটতি হয় না এই সমস্ত হালাল হারামকে তারা মেনে চলে এইগুলো মৌলিক গুণাবু থাকলেই মুনাফেকের খাতায় তাদের নাম থাকবে এভাবে যারা আল্লাহ এবং তার রাসুলকে ওয়ালি হিসাবে গ্রহণ করেছে একান্ত আপন জন গ্রহণ করে ফেলেছে তাদের সম্পর্ক আল্লাহ তার রাসুর আর ইমানদারদের সঙ্গে হয়ে গেছে এরা হচ্ছে আল্লাহর দল আল্লাহরও দল আছে আছে কিনা আল্লাহ বলে দিচ্ছেন হেসবাল্লাহমুল এরা সব আল্লাহর দলে যোগ দিয়েছে আর আল্লাহর দলের লোকেরা সবসময়ই বিজয়ী হবে তারা বিজয়ী হবে দুনিয়ার বিজয় হতে পারে আখ বিজয় হতে পারে দুনিয়ার বিজয় কয়েক কয়েক শতাব্দী থেকে না দেখে কেউ মনে করে কোন দিন হলে মুসলমানদের দুনিয়ার বিজয় দেখলাম না তো এই বিজয়টা কয়েকদিনের ক্ষমতা দখলকে অনেকে খালি বিজয় মনে করে আসলে মানুষের দিনের আদর্শ দিন ইসলাম যেভাবে আল্লাহ তালা দিন ইসলামকে দুনিয়ার মধ্যে একটা প্রতিষ্ঠিত আদর্শ মতবাদ দিন হিসাবে কায়ে রেখেছেন এর মোকাবেলায় কোন জিনিসটা মজবুত হয়ে দাঁড়িয়ে আছে বলেন তো দেখি কোন আদর্শ কোন ইজম কোন দিন ইসলামের মোকাবিলায় দাবি করার মতো আছে পৃথিবীর মানুষের কাছে কোন জায়গায় নেই দিন কালেব হয়ে আছে। এই এইটার ভয়ে সারা দুনিয়া অস্থির ইসলাম ঠেকাও কিভাবে ঠেকাবা এই হচ্ছে দুনিয়ার এখন স্লোগান আর কোন স্লোগান আছে আর কোনোটা নেই তো আসলে তো মোসলমতার হাতে ক্ষমতা নাই বলতে গেলে এরপরে এত ভয় এতে বোঝা বলে ইসলাম কদ্দুর কালেব আছে আপনি না বুঝলে না তারা ঠিকই বুঝেছে তারা বুঝেছে সবাই যদি ইসলামকে চিনি ফেলে তাহলে মানুষ তো দলে ইসলামে ঢুকে পড়বে কাদের এমন কিছু ঝামিলা বাঁধাও এমন প্রচার প্রপাগান্ডা চালাও ইসলাম যেন লোকেরা মুখে উচ্চারণ না করতে পারে তারা চায় ফু দিয়ে আল্লাহর দিনের আগুনটাকে একদম নিভিয়ে দিবে কিন্তু নিবানো যায় নাকি এত প্রচার প্রপাগান্ডার ভিতরেও মানুষ কি ইসলাম কবুল করে মাঝে মাঝে খবর পান আলহামদুলিল্লাহ এখনো গাড়ি আছে আলহামদুলিল্লাহ বরঞ্চ আগের তুলনায় কিছু বেশি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কিনে আমল এই দিন গালেব হয়ে আছে এই তরিকায় গালেব হয়ে আছে এর মোকাবিলায় একটা আদর্শ একটা দিন একটা ধর্ম টিকার মতো একটাও নেই তারা নিজেরাই চ্যালেঞ্জ করতে পারেন একমাত্র জাকির না এক পৃথিবীতে দেখেন আল্লাহুল্লাহ বাফ কালা মিনহ এখন তার কথা আর শুনতে দিবে না তাই না আল্লাহামদুল্লা আল্লাহ তালা এই বেতারা কি এত তফিক দিয়েছেন আল্লাহ কবুল করুন মাসা আল্লাহ তাহলে যে গালে বুঝা যাচ্ছে তা আমরা তারা মনে করি একটু ক্ষমতা পাইলে দিনটা কালে গালে বলে না পাইলে তো সব গেল আল্লাহরাহা কোন সপ্তাহ ওইটা একটু চাও আর কি দিনটা একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে ভালো লাগে তোমাদের কাছে তু হেব্যু নাহা নাসরুম মিনাল্ল ফাথর কারি আল্লাহ তালা পক্ষ থেকে সাহায্য বিজয় আসবে কোন সময় খুব দূরে না তো আসল ওইটা নয় আমাদের আসল তো হচ্ছে পাওয়া জাহান্ন থেকে মুক্তি এই লাইনে মুসলমান যদি নিজের আকিদাকি মজবুত করে ফেলে তাহলে দুনিয়া এমন কোন বড় হিসাব করার কোনো জিনিস না আল্লাহ তালা দুনিয়া আমাদের পায়ের কাছে এনে দেবেন ইশা আমরা আগে আল্লাহ তালার সঙ্গে এইরকম সম্পর্কটাকে কায়ম করে ফেলি আউলিয়া হে ইমান তার আবার আল্লাহ তালা সাবধান করছেন তোমরা যারা তোমাদের দিনকে উপহাস এবং ফান। ফান্তা বিদ্রুপ উপহাসের পাত্র বানিয়েছে তোমাদের দিনকে আর যারা এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাবগণ আর কাফের গণ কি তোমরা কখনো নিজেদের একান্ত আপন জন হিসেবে গ্রহণ করো বরং তোমরা আল্লাহকে ভয় কর যদি সত্যিকার ইমানদার হইদান যখন তোমরা কি কর নামাজের জন্য ডাক দাও নামাজের জন্য যে আমরা ডাক দেই এই ডাকটাকে কি বলে আজাম দেওয়া হয় তখন তারা সেটাকে কি মনে করে ঠাট্টা বিদ্রুপ তামাশা হিসাবে নেয় তখন তারা সেটাকে তামাশা হিসাবে নেয় হ্যাঁ এরকম মদিনার কিছু আহলে কিতাব লোকজন ছিল তারা আজাম শুনে বলল এটা আবার কোন চিজ আবিষ্কার করেছেন আপনারা তারা ঠাট্টা মস্কাড়ি উপহার চিল্লা চিল্লি করেন কেন এরকম হইতে করা দরকার কি কোন জিনিস দিয়ে নামাজের জন্য ডাক দেওয়া হবে নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক চিন্তা করলেন আল্লাহ আল্লাহতালা কোন কোন জিনিস সরাসরি ওহিদে নাজেল করেছেন কোন জিনিস আল্লাহ তালা সরাসরি ওহীদের নাই আরেক তরীকা নিয়ে এসছেন কোন জিনিস দিয়ে সময় মতো জামাত করার জন্য পাঁচ অত ডাক দিবেন আজান কি পয়লা দিন থেকে নামাজ দিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজান কি ছিল ছিল না ফজর নামাজ জোহর আসর মাগরি ভেসে নামাজ পড়বেন কেমনি এখন কোন তরিকা দিয়ে ডাক দিবেন আদান তখন আবিষ্কার হয় নাই নবী করিম সাল্লা সাহাবাদীকে পরামর্শ করলেন তো কেউ পরামর্শ দিল যে ইহুদিরা ওই যে ইয়ের মত কি মত আছে এটা সিঙ্গার মতো আছে ওইটা দিয়ে তারা আওয়াজ করে ওই রকমটা দিয়েই আমরা তিনি বলছেন না আল্লাহবা আমাদেরকে বলছেন খালি ফেলি ইহুদিন না ছড়া ইহুদিনা ছড়াটা ফলো না। এটা নেওয়া যাবে না আবার কেউ বলে ঘন্টা ধ্বনি দেয় তারা বেল বাজায় ঘণ্টা বাজায় খ্রিস্টানরা এটা আল্লাহ আমাকে না বিভিন্ন ফর্মুলা আসলো তিনি কোনটাই অ্যাকসেপ্ট করতেছেন না সাহাবিদের সঙ্গে পরামর্শ করছেন পরামর্শ করছেন পরামর্শ করছেন আল্লাহ অনেক সাহাবিকে স্বপ্ন দেখালেন এজানের তরিকা অনেক সাহাবি আসলো ছিল যেটা পরামর্শ করছিল আমি এটা স্বপ্ন দেখলাম এই তরিকায় কল করার জন্য আর ডাক দেওয়ার জন্য আসলো তখন কয়েক সাহাবি চলে আসলো দিস ইজ আজান আল্লাহ ওয়ান্টেড ফ্রম আস তখন বেলালামকে তিনি আজান ট্রেনিং দিলেন এরপর থেকে আজান শুরু হয়ে গেল তুমি আল্লাহ তালা এত চিন্তাভাবনা গবেষণা করায় স্বপ্নটা আমার দেখা দরকার এম লোকের ধপ করে নাজুল করে দিলে তো হয়ে যেত আল্লাহ তালা অনেক কিছুই তার বিভিন্ন তরিকা করে থাকে এটাও আল্লাহ তালা মুসম্মানদের পরামর্শ করে চিন্তা ভাবনা করে তাদের মাধ্যমে আল্লাহ তালা এই দিনের স্বপ্নটাকে কি বলা হয়েছে জানেন সত্যিকার স্বপ্ন নবের চল্লিশ ভাগের এক ভাগ নবীদেরকে আল্লাহ তালা স্বপ্নে অনেক কিছু দেন কিন্তু অন্য নবী যারা নবী ছাড়া অন্য কিছুর স্বপ্ন কিন্তু আবার ওই হবে না তো সাহাবীদের এটা যেহেতু নবী করিম সালাম জীবিত আছেন উনি সেটাকে গ্রহণ করে নিয়েছেন কাদের সেটার পরে দেখেছি আজান না তার পরিবর্তে আরেক তরীকা আল্লাহ দিয়েছেন তা গ্রহণ করা হবে ওনার হাতের উপরে যেটা আসবে সেটাই সরিয়ে সেটাকে আল্লাহতালা বিভিন্ন তরীকা নিয়ে এসছে তো যখন শুরু হয়ে গেল যখন তারা এই আজান শুনে তারা বিকৃত মন্তব্য করা শুরু করে দিল খারাপ মন্তব্য বাজে মন্তব্য চিৎকার শুরু করে দিচ্ছে গলা ফাটা চিৎকার করতেছে বিভিন্ন তো আল্লাহ তো যখন তোমরা আজান দাও আমাদের জন্যে হা হুজুয়াওয়াল তারা সেটাকে তামাশা মস্কারি বিদ্রুপ হিসাবে গ্রহণ করে নেয় এগুলো এই জন্যই তারা করে যে এই লোকগুলো কিছুই বুঝে না এই লোকগুলো এগুলো কিছুই বুঝে না বুঝতে পারে না তারা কত বড় অন্যায় করছে কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজেরা তারা এটা চিন্তাই করে না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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মুদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমা ডিজাইনার আবয়া হাউস ওয়ান ওয়ান হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান